ইতবান ইবনু মালিক রদেলাহ তালাহ হতে বর্ণিত তিনি বলেন আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে সালাত আদায় করেছি তিনি যখন সালাম ফেরান তখন আমরাও সালাম ফেরাই